আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহ্নতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদা আমাদের বিকালের এক সালাতে ইমামত করলেন ইবনু শিরিন রহমতুল্লাহ আলাহী বলেন আবু হুরাইরা রাজিয়াল তালাহনু সালাতের নাম বলেছিলেন কিন্তু আমি তা ভুলে গেছি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালাহু বলেন তিনি আমাদের নিয়ে দুরাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন অতপর মসজিদে রাখা এক টুকরা কাঠের উপর ভর দিয়ে দাঁড়ালেন তাকে রাগান্বিত মনে হচ্ছিল তিনি তার ডান হাত বাঁ হাতের উপর রেখে এক হাতে আঙুল অপর হাতে আঙুলের মধ্যে প্রবেশ করালেন আর তার ডান গাল বাম হাতের পিঠের উপর রাখলেন যাদের তারা ছিল তারা মসজিদের দরজা দিয়ে বাইরে চলে গেলেন সাহাবিগণ বললেন সালাদ কি সংক্ষেপ হয়ে গেছে উপস্থিত লোকজনের মধ্যে আবু বকর রদিয়াল্লাহ তাল্নু এবং উমর রদিয়াল্লাহ তাল্নুও ছিলেন কিন্তু তারা নবী সাল্লাহ সাল্লামের সঙ্গে কথা বলতে ভয় পেলেন আর লোকজনের মধ্যে লম্বা হাত বিশিষ্ট এক ব্যক্তি ছিলেন যাকে জুল ইয়াদাইন বলা হতো তিনি বললেন হে আল্লাহ রসুল আপনি কি ভুলে গেছেন নাকি সালাত সংক্ষেপ করা হয়েছে তিনি বললেন আমি ভুলিনি এবং সালাত সংক্ষেপও করা হয়নি অতপর অন্যদের জিজ্ঞাসা করলেন জুল ইয়াদাইনের কথা কি ঠিক তারা বললেন হ্যাঁ অতপর তিনি এগিয়ে এলেন এবং সালাতের বাদ পড়া অংশটুকু আদায় করলেন অতপর সালাম ফেরালেন ও তাকবীর বললেন এবং স্বাভাবিকভাবে সাজদার মতো একটু দীর্ঘ সাজদা করলেন অতপর তাকবীর বলে মাথা উঠালেন পুনরায় তাকবীর বললেন এবং স্বাভাবিক সাজদার মতো একটু দীর্ঘ চেষ্টা করলেন অতপর তাকবীর বলে মাথা উঠালেন লোকেরা প্রায় ইবনু শিরিন রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞেস করত পরে কি তিনি সালাম ফিরিয়েছিলেন তখন ইবনু শিরিন রহমতুল্লাহ আলহি বলতেন আমার নিকট বর্ণনা করা হয়েছে যে ইমরান ইবনু হুসাইন রাজু তালাহু আমাকে খবর দিয়েছেন যে অতপর তিনি সালাম ফিরিয়েছিলেন